আসসালামিক্রোতা আগেকার মতো আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আকিদের সংক্রান্ত আহ কিছু আলোচনা নিয়ে এই পর্বে যা থাকছে সেটা হচ্ছে মোহাম্মদুল রসুল্লাহ এই সাক্ষ্য দেওয়ার সম্পর্কে এটার অর্থ কি थम कथा असल मुहम्मद रसुलटर अर्थ कीटार अर्थ हेम स्वीकार कर मुहम्मद सल्लाह रसुल जाके अल्लाह মানুষ এবং জিনের কাছে পাঠিয়েছেন সকল মানুষও জিনের কাছে এবং তিনি হচ্ছেন খাতমিয়া উলরিন সর্বশেষ নবী রসুল্লাহ এখন কথা হচ্ছে যে আশারু আহমদ রসুল্লাহ এটার অধীনে কি রয়েছে এটার অধীনে চারটি বিষয় রয়েছে সেটা আমাদেরকে বিশ্ব অবশ্যই স্বীকার করতে হবে বিশ্বাস করতে হবে প্রথম নম্বর হচ্ছে এ কথা বিশ্বাস করতে হবে যে হুম মোহাম্মদ সাল্লু আসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল তিনি যাকে আল্লাহ সত্য দিয়ে দিয়ে পাঠিয়েছেন এবং তিনি সুসংবাদ দাতা এবং ভীতি প্রদর্শনকারী দ্বিতীয় নম্বর তার ব্যাপারে সাক্ষ্য দিতে হবে যে তার রিস সত্য তার রিস আলদকে মেনে নিতে হবে মুখে যেভাবে আমরা পক্ষে স্বীকার করব এরকম অন্তর সেটা বিশ্বাস করতে হবে তাইলে তিনি যে রসুল সেটা মানতে হবে তার রিসকেও স্বীকার করতে হবে তৃতীয় নম্বর যেটা সেটা হচ্ছে তার সেই ব্যাপকতাকে বিশ্বাস করতে হবে আরব অনারব ইহুদি খ্রিস্টান জিনের পূজক এবং মূর্তি পূজক যারাই আছে দুনিয়ার বুকে সবার ব্যাপারে রসুল আহমীর রেসারতটা হচ্ছে ব্যাপক সবার জন্য একমাত্র মোহাম্মদামী আল্লাহ রসুল সর্বশেষ নবী नबीर मध्य सर्वशेष तरह नबी आसबें्यक्ति जो नब्बे दावी कर मृत्यु नहीं चार जिस मोहम्मद रसुलर उधीन এখন কথা হচ্ছে আসাদু আল মোহাম্মদ রসুল্লাহ এটার দাবি কিগুলো উপস্থাপন করছি এক নম্বর দাবি হচ্ছে যে কোনো ব্যাপারে সংবাদ দিয়েছেন সবগুলোকে আপনার বিশ্বাস করতে হবে এটার অধীনে তিন জাতীয় সংবাদ রয়েছে এক নম্বর সংবাদ হচ্ছে রসইল আকরুাম তার প্রতিপালক সম্পর্কে যা সংবাদ দিয়েছেন যে তার নাম সম্পর্কে তার গুণাবলী সম্পর্কে তার শরীয়ত সম্পর্কে এবং তার পক্ষ থেকে ঐশী সম্পর্কে সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে রসুল আকরুসাল্লা যে সংবাদগুলা পূর্বে কারণ নবীদের সম্পর্কে দিয়েছেন এবং পূর্বে কার উন্মত সম্পর্কে দিয়েছেন সেগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে তৃতীয় নম্বর যে রসুল আকরুমসাল্লাহসলাম যেগুলো আমাদের ভবিষ্যতে ঘটবে দুনিয়া এবং আখাতের ক্ষেত্রে সেই ব্যাপারে যে সংবাদ দিয়েছেন সেগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে এই তিন জাতীয় সংবাদ আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে দ্বিতীয় নম্বর আর নিষেধ হলে আপনার সেটা থেকে দূরে থাকতে হবে কখনো বাস্তবায়ন করা যাবে না তৃতীয় নম্বর যে আর্শান মোহাম্মদ রসুল্লাহ এর যে দাবি সেটা হচ্ছে আপনার আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে তার অনুসরণ করতে হবে আল্লাহর এবাদতের ক্ষেত্রে তার দেখানো পদ্ধতি অনুযায়ী আবাদত হতে হবে এটা হচ্ছে তৃতীয় নম্বর দাবি সুতরাং তার দেখানো পদ্ধতির বাইরে যদি এবাদত করা হয় সেটা কখনো গ্রহণযোগ্যতা পাবে না চার নম্বর যেটা আপনার আসাদ মহম্মদ রসুল্লার দাবি সেটা হচ্ছে রসুল আকরমসাল্লা ইসলামকে ভালোবাসতে হবে এই ভালোবাসা সকল ভালোবাসার উপরে অগ্রাধিকার দিতে হবে যে মানুষের মধ্য থেকে নিজের চাইতেও রসুল আকরমকে বেশি ভালোবাসতে হবে নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসতে হবে নিজের স্ত্রীর চাইতেও বেশি ভালোবাসতে হবে নিজের মাতা পিতার চাইতেও সব চাইতে বেশি রসুল আক্রমসলাম ভালোবাসতে হবে পাঁচ নম্বর আসাদ মহম্মদ রসুল্লাহর দাবি হচ্ছে যে রসুল আক ইসলামের কাছে ফয়সলার জন্য যেতে হবে ছকল ব্যাপারে ছোট হোক বড় হোক রসুলের ফয়সলাই মেনতে হবে আর সেটা তার জীবদ্দশায় তার কাছে গিয়ে সেই ফয়সলা নিতে হতো আর তার মৃত্যুর পরে এখন তার শরীয়তের কাছে ফয়সলা নিতে হবে অর্থাৎ শরীয়তে যেই ফয়সলা দিবে যে কোনো ব্যাপারে সেটাকে মাথা পেতে নিতে হবে কখনো নিজের অন্তর্মেদে দ্বিদা দ্বন্দ্ব থাকতে পারবে না হ্যাঁ সেই ফয়সলাকে মাথা পেতে নিতে হবে কারণ আল্লাহ সুরায় নিসার পঁয়ষট্টি নম্বর আয়তের মধ্যে বলেন فَلَا رَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُكَ فِي مَعَ شَجِرَ بَيْنَهُمْ তুমারাইফি আমার জমি হদ ইসলিমথ ইসলিমা আল্লাহ বলেন হ্যাঁ আপনার প্রতি কসম কসংখ্যায় বলছি যে তারা কখনো ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত আপনাকে তাদের দ্বন্দ্বপূর্ণ বিষয়ে ফয়সলাকারী হিসেবে না এবং আপনাকে ফয়সলাকারী না বানাবে এবং অতঃপর নিজেদের অন্তর মধ্যে আপনার ফয়সলার ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারবেন না ওই এবং তারা আপনার ফয়সলাকে মাথা বেঁধে নিবে এরকম ছাড়া কখনো মুসলমান হতে পারে না মোমেন হতে পারে না এটা আল্লাহ করে বললেন এটা ছিল তখন ইহুদি বলতে ছিল যে রসুল আকরুলামের কাছে বিচার নিয়ে যাব কারণ ইহুদি জানে যে আমি পয়েন্টে আসি সুতরাং রসুল আকরুলামের কাছে বিচার নিয়ে গেলে তিনি তার পক্ষেই বিচার করবেন এটা তার জানা আছে এই কারণে মুসলমানকে বলে যে না आलम आर तर चिंता हम आलमी जाए विचार कर दे रसूर आल्लाम तक मदिनार হম আপনার প্রশাসক সুতরাং ও ভয়ে তার পক্ষে বলে দেবে এটা মনে করছে কিন্তু শেষ পর্যন্ত ইহুদি রসুর আকমুসামের কাছে নিয়ে আসে এবং তার পক্ষে ফাইসলা হয়ে যায় তখন সেই আপনার মুনাফেক মানতে পারে নাই এরপর নিয়ে গেছে আবু বখর দিয়ে রাতনুর কাছে তিনিও একই ফয়সলা দিলেন তৃতীয় পর্যায়ে তাকে আবার নিয়ে যায় সেই মুনাফিক উমর রদে রাতনুর কাছে আর এখানে ফয়সলা হয়ে যায় হজরত উমর জিজ্ঞাসা করেছিলেন এর পূর্বে ফয়সলা করে নিয়ে রসুল আকুল ইসলাম বলেছেন রসুল করেছেন আবু বখর করেছেন হ্যাঁ বলে যে ঠিক আছে আমার ফয়সলার জন্য যখন এসে থাক তাইলে আমি সেই ফয়সলা করে দিচ্ছি তিনি ঘরে গিয়ে তলোয়া নিয়ে আসে সেই মুনাফিকের উপর দান উড়িয়ে দিলেন তখন মধ্যে একটা প্রচার হয়ে যায় যে অথচ মুসলমান কিন্তু সে এটা করতে যাবে কেন হজরত উমরানু একটু আপনার লজ্জিত হলেন এবং কণ্ঠাস অনুভব করলেন তখনই আল্লাহ নাজিল করে বলেছেন আল্লাহর কুসং তারা কখনোই ইমানদার হতে পারে না सुल्लारे छह नम्बर दाबी अर्शाद्लाहम्मद रसुल्लाहर दबी हल्जे अपनी रसूल आफर इसलिए सक्य दीबें रसूल आफर इसलिए रिसाल के सूंदर भाव পৌঁছিয়ে দিয়েছে এবং তার উপর যে আমানত রাখা হয়েছে সেই আদায় করেছেন এবং তিনি এই ধর্মকে পরিপূর্ণতা বাস্তবায়নের জন্য তিনি চেষ্টা করে গেছেন জেহাদ করে গেছেন আল্লাহর পথে সাত নম্বর যেটা আপনার আসাদ রসুল্লাহ দাদী সেটা হচ্ছে রসুল আকরম সাল্লাহ আল ইসলামের প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করা যাবে না এবং তাকে তার যে মর্যাদা আল্লাহ সেটার উপরে নিয়ে যাওয়া যাবে না। যেমন তার কাছে কিছু যাবে না এবং তার কাছে ফরিয়াদ করে যাবে না যদি এটা করা হয় তাইলে আল্লাহর অধিকার তাকে দেওয়ার সামিল হবে হম সুতরাং এই যে ছাড়টা আমরা বলেছিলাম সাদু আন্না মাহমুদ রসুল্লাহর দাবি এই দাবিগুলো মনে রেখে আমাদেরকে সেটা আপনার বাস্তবায়ন করতে হবে নিজের জীবনে অন্যের জীবনে একটা ফায়দার কথা মনে রাখা দরকার সেটা হচ্ছে ইসলাম হল ইসলাম আব্দুল ওয়াহ রাহিমা উল্লাহ তিনি আসাদ সংক্ষিপ্ত আকারে এইভাবে বলেছেন যে তাহিমা আমার ও তসদীপ হুফিমা আকবর ওয়স্তুমায় তিনি বলেছেন আসাদু আনসুল্লাহ তার मैंने वादत रसुलरियत अपना होते ना क्या ग्रहण जोग्यता पाया ইতিমধ্যে আমরা আশাদসুল্লাহর আপনার পারিপার্শ্বিক অর্থ এবং পাশাপাশি শাব্দিক অর্থ যেটাকে আবেদনী অর্থ বলে এবং এর অধীনের বিষয়গুলো এবং এর আপনার দাবিগুলো আমরা পরিষ্কারভাবে উল্লেখ করেছি আল্লাহ শানু সে মতে চলার তফিক দান করুন ওসলাল্লাহ আলী মোহাম্মদ আজ